আবু হুরায় রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইর্শাদ করেন তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সে যে আমলে স্যালেম করে তার প্রত্যেকটির বিনিময়ে সাতশো গুণ পর্যন্ত পুণ্য লেখা হয় আর সে যে পাপ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই পাপ লেখা হয়